সুচি ফুরা ফাগল সেরে হে মাথাত পানি ডাল সুচির মাথা নষ্ট হয়ে সেরে হে মাথাত পানি ডাল সুচি ফুরা ফাগল হয়ে সেরে হে মাথাত পানি ডাল সুচির মাথা নষ্ট হয়ে সেরে হে মাথাত পানি ডাল রক্ত নেশাই পাগল হয়েছে নাকি গাঞ্জে খাই ডাল রক্ত নেয় পাগল নাকি গাঞ্জে খাই জল পাগলাত পানি ডাল সুচির মাথা নষ্ট বৈশ্বরে হে মাতাত পানি ডাল সুচি পুরা পাগলৈরে হে মাতাত পানি ডাল সুচির মাথা নষ্ট বৈশে রে হে মাতাত পানি ডাল রক্ত নেশায় ফল হয়েছে নাকি গাঞ্জাখাই রক্ত নেশায় ফাগল হয়েছে নাকি গাঞ্জা খাই জল পাগল পানি ডালে মাতাত পানি ডাল সুচি পুরা পাগলাত পানি ডাল সুচির মাথা নষ্ট হয়েছে রে মাতাত পানি ডাল হিংস্র পাগলা লাল কুকুরর বাহিনী পাটায়া নিরিহমি নখলর পুকুরুফনে নাশিয়া হিংস্র পাকলা কুকুরর বাহিনী পাটায় নিিহমি নখলর বুকুরুফ্রে নাসিযা kutta mora mora rage mitaila tor monor jal kutta mora mora রক্তল নাকি গাঞ্জা খাইয়া ডাল রক্তনে সাই পাগলি গাঞ্জা খাইয়া টাল জলদি পানি ডাল সুচি পূরা পাগলাত পানি ডাল সুচির মাথা নষ্ট হয়েছে রে হে মাথাত পানি ডাল সুচি পোরা পাগল হে মাতাত পানি ডাল ছুচির মাথা নষ্ট হয়েছে রে হে মাতাত পানি ডাল শয়তানের ঘর বান্ধিছে তোর ইমান সারা মনো এলাকিয়া ফসুর স্বভাব দেখাস ঘন ঘন শতানে ঘর বান্ধিছে তোর ইমান সারা মন এলাকিয়া ফসুর স্বভাব দেখাস ঘন ঘন তরে বাংলাদেশও পাইলে আমরা রাখমু ফিতির সাল বাংলাদেশ ফাইনে রক্ত নে সাই পাগল হয়েছে রাখি গাঞ্জা খাই রক্ত নেয় পাগল হয়েছে রাখি গাঞ্জা খাইয়া ডাল জলদি পানি ডাল সুচি পোরা পাগল হয়েছে রে মাতা পানি সুচির মাথা নষ্ট হয়েছে রে মাতা পানি ডাল সুচি পুরা পাগল হয়েছে রে হে মাতা পানি ডাল সুচির মাথা নষ্ট হয়েছে রে মাতাত পানি ডাল জাতি সঙ্গর সাঁচে কইয়ার পরিষ্কার করিয়া রোহিঙ্গাদের দেশ পরিচয় দেও আবার ফিরাইয়া জাতিসংঘর সাশে খইয়ার পরিষ্কার করিয়া রোহিঙ্গাদের দেশ পরিচয় দেও আবার ফিরাই আর রক্তি পানি ডালি ডাল নষ্ট হয়েছে রে হে মাতাত পাগল হয়েছে রে হে মাতাত ফানি ডাল সুচির মাথা নষ্ট হয়েছে রে হে মাতাত পানি ডাল রক্ত নেশায় পাগল হয়েছে নাকি গাঞ্জাখাইয়াটা রক্ত পাকলি গাঞ্জাখাইয়া ডাল জলদি পানি ডাল সুচি পোরা পাগলাত পানি ডাল সুচির মাথা নষ্ট হয়েছে রে হে মাতাত পানি ডাল সুচি পুরা পাগল হে মাতার পানি ডাল সুচির মাথা নষ্ট হয়েছে রে হে পানি ডাল রক্ত পাগল হয়েছে নাকি গাঞ্জাখায়াত রক্ত পাগল হয়েছে নাকি গাঞ্জা খায়াতাল জলদি পানি ডালি পোরা পাগলৈরে মাতা পানি ডাল সুচির মাথা নষ্ট হয়েছে রে মাতা পানি ডাল সুচি পোরা পাগল হয়েছে রে মাথাত পানি ডাল সুচির মাথা নষ্ট হয়েছে রে মাথাত পানি ডাল সুচি পোড়া পাগলছে রে মাথাত পানি ডাল সুচির মাথা নষ্ট হয়েছে রে মতক <muchly> পানিদা <muchly> <muchly> <muchly>